আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দশ নম্বর প্রশ্ন করেছেন উত্তেজনা বসত লজ্জা স্থান দিয়ে পানি বের হলে কি গোসল ফরজ হয় পানি বলতে কি বুঝিয়েছেন আপনি পানি তো তিন রকমের পানি হচ্ছে মানি জি লজ্জা স্থান দিয়ে বের হয় মানি বীর্য যদি বীর্যবে গিয়ে স্কলিত হয় বেরিয়ে আসে তাহলে গোসল ফরজ উত্তেজনার কারণ যেটা শুক্রবিন্দু যেটা দিয়ে মানুষের সৃষ্টি এটা যদি আসে উত্তেজনার সাথে তাহলে কোসুর খরচ হবে আর একটি পানি হচ্ছে মজি যার কোন রং থাকে না মনির সাদা রং থাকে এটা পানির মতো যেন পানি কোন রং থাকে না কিন্তু আঠা আটা ভাব থাকে আঠা আঠা ভাব থাকে এটা হচ্ছে মজি একটু সামান্য উত্তেজনা হলে একটু বেরিয়ে আসে এটা যদি বোঝান এতে গোসল নেই এতে উজু রয়েছে উজু ভঙ্গলে আমার বন্ধু তাকে বললাম যে রসুল আমি জিজ্ঞাসা করতে বললাম তখন রসুল্লাহ বলছে ফিহ তাতে উজু করতে হবে উজু নষ্ট উজু ভঙ্গের কারণ হচ্ছে উত্তেজনার সাধারণ রোগের কারণে রোগী আর রোগের কারণে যদি অসাড়তার সাথে আহ থেকে কিছু বেরিয়ে আসে সেটা হচ্ছে ওদিক তো যেহেতু লজ্জা স্থান থেকে বেরিয়ে আসছে তাতে ওজন নষ্ট হয়ে যাবে